इस टीवी मानवतार समाधान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 يا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُبْتِلُوا لَا تُبْتِلُوا صَدَقَاتِكُم بِالْمَنِّ وَالْأَضَى كَالَّذِي يُنْفِقُ مَالَهُ رِيَاءَ النَّاسِ وَلَا يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أج كي جي بشويني أمي اپنا در شامن وفستت ہوئي تا هو جي جي برعبود شامپور کی كي چو قطع تولي دهرا আল্লা রব্বুল্লা আলমিনের প্রদত্ত এই জীব যার ব্যাপারে অনেক সতর্ক সতর্কবাণী আল্লাহ রব্বুল্লা আলমিনে কোরআনে আমাদেরকে দিয়েছেন এবং বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ও হাদিসে এই জীব সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন আমরা সবাই জানি যে এই জীবই কালকে কথা বলবে না এই জিভে আল্লাহ তালা লাগিয়ে দেবেন পা কথা বলবে হাত সাক্ষী দেবে যা কিছু আমরা দুনিয়াতে করব। সোয়াসিনা এ কথা আমাদেরকে জানিয়েছেন আল্লাহ ক্যামতে তালা লাগিয়ে দেবেন তু কালিমুন আমার সাথে কথা বলবে মানুষের হাত অতঃুল হোম পা শাকি দেবে বিমা কানুয়াকিবন যা কিছু দুনিয়াতে তারা করত। ভাইরা আমার পা দিয়ে যা কিছু করবেন হাত দিয়ে যা কিছু করবেন বুদ্ধি বিবেক মস্তিষ্ক দিয়ে আপনি যে কথা নিয়ে চিন্তা গবেষণা করবেন কালকের মতে এই জিনিসগুলো হয় আমাদের হয়ে না হয় আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে অতএব এগুলোর ব্যবহার করার ব্যাপারে আমাদেরকে তৎপর থাকতে হবে এগুলো দিয়ে যেন কোনো অন্যায় কাজ আমাদের দ্বারাই সাধিত না হয়ে যায় এই জীব দিয়ে যে সমস্ত অন্যায় কাজ আমাদের দ্বারাই হয় তার মধ্যে একটি হচ্ছে এই জীব দিয়ে আমরা গাইরুল্লার নামে কসম খায়, কসম খাওয়া বৈধ একটা জিনিস মানে হচ্ছে যখন প্রয়োজন হবে তখন আপনি কসম খেতে পারেন প্রয়োজন বলতে আপনার ওপর একটা অপবাদ এসেছে যে আপনি কারো কিছু চুরি করেছেন বা আরও কোনো একটা অপবাদ অথচ আপনি কিন্তু নির্দোষ যে অপবাদ দিয়েছে তার কাছে কিন্তু আপনার এই দোষকে সাব্যস্ত করার কোনো প্রমাণ নেই সে আদালতে আপনার বিরুদ্ধে কিছু সাব্যস্ত করতে পারছে না আদালত তখন বলবে তার প্রমাণ নেই এখন বৈধ কসম তখন আপনি বলবেন আমি আল্লাহর কসম করে বলছি যে আমি এ কাজ করিনি আমি সেই আল্লাহর কসম করে বলছি আমার দ্বারাই এ কাজ সম্পাদিত হয়নি এটাকে বলা হয় বৈধ কসম তো যখন কসম খাওয়ার প্রয়োজন হবে শপথ গ্রহণ করার যখন প্রয়োজন হবে তখন কেবল শপথ গ্রহণ করতে সেই মহান আল্লাহ আল্লাহর কসম খাচ্ছি রাসুল্লাহ সাল্লাহ নামে কসম খাওয়া থেকে আমাদেরকে নিষেধ করে বলছেন মান হালাফা আবুদ শরীফের হাদিস সই হাদিস আল্লাহ নবী বললেন যদি কেউ বলে আমি আমানতের কসম করে বলছি তাহলে সে আমার উম্মতের দলভুক্ত বা অন্তর্ভুক্ত হবে না আমানতের কসম খাচ্ছি এ কথা বলা যাবেন। আমরা অনেক সময় এরকম কাজ করে থাকি অনেক সময় ছেলের মাথায় হাত দিয়ে বলছি কেমা মসজিদ ছুঁয়ে বলছি কিংবা আরো কোন এমন জিনিস যে জিনিসটাকে সে বড় মনে করে কারণ কসম খেতে হয় আল্লাহর নামে কেন কারণ আল্লাহ সব থেকে বড় তিনি মহান ও বিশাল আল্লাহর থেকে বড় আর কোনো কিছুই নেই বড় জিনিসের কসম খেতে হয় আল্লাহ সব থেকে বড় আর বাকি যত কিছু আছে আল্লাহর বাদে সবই আল্লাহর সৃষ্টি অতএব কোন সৃষ্টির নামে কসম খাবেন না বরং সেই জিনিসগুলোকে সৃষ্টি করেছেন বর্ণিত হাদিস এসেছে রাসুল করিম সাল্লাম বলেছেন তোমাদের জন্য নিষেধ করেছেন যে তোমরা তোমাদের বাপদাদাতে কসম খাবে অনেক সময় আমি বাপর কসম খেয়ে বলছি বা আরো কিছু যদি কসম খাওয়ার প্রয়োজন হয় তাহলে বলবে আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহর নামের কসম খাবে আর কেউ না আল্লাহ রব্বুল আলমিনের নাম নিয়ে কসম খাবে আল্লাহ রব্বুল আলমিনের ওপর কসম খাবে আর কোনো জিনিসকে স্মরণ করে কসম খাবে না আওসমুত আর নহে চুপ থাকবে বখারে শরীফের হাদিস আল্লাহ রসুল্লাহ সাল্লাম আমাদেরকে বাপ দাদাদের নামে কসম খেতে নিষেধ করেছেন আবদুল্লাহ ইবনে উমার এক ব্যক্তিকে শুনলেন বলতে সে বলছিল আমি কাবার কসম করে বলছি কাবা সবারই কাছে একটা সম্মানিত জিনিস যেটা আমাদের কেবলা আল্লাহর ঘর সম্মানিত ঘর অথবা আল্লাহর এই ঘরটাকে বড় মনে করে অনেকে বলে আমি কাবার কসম করে বলছি আল্লাহর ঘর না ওই জন্য কিন্তু না আল্লাহর ঘর হলেও আল্লাহর ঘরের কসম খাওয়া যাবে না বরং সেই সত্যার কসম খেতে হবে যে সত্যা হচ্ছেন ওই ঘরের মালিক বলবেন যে আমি সেই আল্লাহর কসম করছি যে আল্লাহ হচ্ছেন এই ঘরের মালিক তো আব্দুল্লাহ ইবনে উমার এক ব্যক্তিকে এরকম ধরনের কসম খেতে শুনলেন সে বলল যে আমি কাবার কসম করে বলছি তখন আবদুল্লা ইবনে উমার তাকে বললেন আল্লাহ হিল্লাদি লাহা গাই আমি সেই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ নবী মোহাম্মদুরসুল্লা সাল্লা সাল্লাম নিষেধ করেছেন গাই নামে কসম খাওয়া থেকে এবং আল্লাহ নবী বলেছেন নবী বলেছেন যে গাই্লাহ নামে কসম খেলো সে হয় কুফুরি করলো না হয় শিরিক করলো মোটামুটি আমরা আশা করছি যে এই আলোচনা থেকে আমাদের কাছে কথা পরিষ্কার হয়ে গেল যে যখন আমাদের কারো কসম খাবার শপথ গ্রহণ করার প্রয়োজন হবে তখন আমরা কেবল আল্লাহ নামে শপথ গ্রহণ করবো অন্য কোনো সৃষ্টির নাম ধরে মসজিদের নাম হোক বা কাবার নাম হোক যাই হোক না কেন এগুলোর নাম ধরে কসম খাওয়া আমাদের জন্য চায় হবে না এরকম কাজ যদি কেউ করে তাহলে জেনে রেখে দেবেন সে জীব দিয়ে একটা অঘটন ঘটাচ্ছে বা একটা এমন কাজ করছে যে কাজটা তার জন্য বিপদের কারণ হবে অনুরূপভাবে এই জীব দিয়ে মিথ্যা কসম খেয়ে কোনো সামান বিক্রি করতে পারবো না আর এই জীব দিয়ে কারো প্রতি অনুগ্রহ করে সেই অনুগ্রহের খোঁটা দিতে পারবো না আচ্ছা আমাদের মধ্যে অনেক মানুষ আছে যে অনেক সময় কোনো দান করলে মানুষকে বলে বেড়ায় আমি এই করেছি আমি তাই করেছি আমি মসজিদ বানিয়ে দিয়েছি আমি রাস্তায় বানিয়ে দিয়েছি সেই লোকটা এই সমস্যায় ছিল আমি তার সমস্যা দূর করে দিয়েছি আরে আপনি যখন করেছেন এটা আল্লাহ রব্বুল আলমের খাতায় জমা হয়ে গেছে আপনি অনুগ্রহ করেছেন বলে বেড়াবেন তাতে ওর কষ্ট হবে তাই মিথ্যা কসম খেয়ে কোনো সামান বিক্রি করা এবং অনুগ্রহ করে কাউকে কিছু দান খয়রাত করে অনুগ্রহের প্রকাশ করা এই দুটিও হচ্ছে আমাদের এই জীব দ্বারা সংঘটিত আপদ যা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হয় এবং যা থেকে আমাদেরকে বেঁচে চলা প্রয়োজন বা দরকার একটি ছোট্ট বিরতি নিচ্ছি সাথে থাকুন আবার আসছি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 প্রতি শুক্রবার থেকে বুধবার পরীক্ষা আমি মোহাম্মদ হাসিমাদানি আর আপনারা দেখছেন কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা দেখুন আদর আজ সন্ধ্যা পাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত ১২টায় বাংলা দেশে বিশ টিভি বাংলায় তার আপন কক্ষ পথে আল্লাহ সু কি করেছে সব আলোচনা এখানে চলে আসতে পারে পনরায় আপনাদের স্বাগত জানাচ্ছি বলছিলাম যে রাসুল করিম সাল্লাহ আলি হাসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন যে আমরা যদি কাউকে কিছু দেই তাহলে যেন আমরা অনুগ্রহের প্রকাশ করে সেই মানুষকে কষ্ট না দিই অনুরূপভাবে নিজের সামান মাল বিক্রি করার জন্য যেন আমরা মিথ্যা কসম না খাই আল্লাহ কোরআনে বলছেন লা ওয়াল আদা। হে বিশ্বাসীগণ যারা আল্লাহর ওপরে ইমান এনেছো যারা বিশ্বাস করেছ তোমরা তোমাদের সাদাকা দান খয়রাতকে বলে বেড়ানোর মাধ্যমে নষ্ট করে দিও না এবং মানুষকে কষ্ট দিও না যদি বলে বেড়াও তাহলে তোমার দানটা নষ্ট হয়ে যাবে তোমার দান করার কোনো লাভ হবে না আর এতে করে মানুষের কষ্ট হবে যাকে আপনি পাঁচটা টাকা দিয়েছেন আপনি যদি মানুষকে বলেন আমি ওকে পাঁচ টাকা দিয়েছি তাহলে আসলে এই কথাটা শুনলে ওই মানুষের মনে বড় কষ্ট হয় কারণ যে নেই সে সবসময় ছোট হয় যে দেয় সে সবসময় বড় হয় এখন আপনি যদি বলেন তাহলে সে যে ছোট। তাকে ছোট করছেন তাকে খাটো করছেন তাকে অপমানিত করার জন্য যেমন অনেক মানুষ আছে দান করে লোককে দেখানোর জন্য মাল খরচা করতে আছে কিন্তু তার উদ্দেশ্য কি লোক দেখান প্রসিদ্ধতা অর্জন করা লাভ করা মানুষ আমাকে দানি বলবে মানুষ আমাকে বড় বলবে এই উদ্দেশ্যে নিয়ে দান করেছে আসলে আল্লাহ বিশ্বাস নাই আখেরাতের প্রতি তার বিশ্বাস নাই যাদের বিশ্বাস আল্লাহর প্রতি থাকবে যাদের বিশ্বাস আখেরাতের প্রতি থাকবে তারা দান করে খোটা দিবে না দান করে বলে বেড়াবে না ওই জন্য মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে কালকে কামতের মাঠে তিন ব্যক্তির ফাইজ সালা করার জন্য যখন তাদেরকে নিয়ে আসা হবে তাদের মধ্যে একজন মুজাহিদ আল্লাহর রাসলে শহীদ হয়েছিল তাকে জিজ্ঞাসা করা হবে আমি তোমাকে শক্তি দিয়েছিলাম সামর্থ্য দিয়েছিলাম তুমি ভিড় ছিলে বলতো তুমি কি করেছিলে তখন সেই লোকটি বলবে আল্লাহ গো আমি তোমার পথে জিহাদ করে শহীদ হয়ে গেছি আল্লাহ তালা বলবেন কাদ তুমি মিথ্যুক তুমি মিথ্যা কথা বলছো তুমি আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করতে যাওনি বরং তুমি জিহাদ করতে গিয়েছিলে সুনাম সুখ্যাতি প্রসিদ্ধতা অর্জন করার জন্য এবং তা তুমি পেয়েছ মানুষ তোমার নাম করেছে তোমাকে লোকে বীর বলেছে বাহাদুর বলেছে এখন তোমার ফাউমেরা আলা আল্লাহ নির্দেশ দিবেন তাকে ছাঁচড়াইতে ছাঁচড়াইতে নিয়ে যাবার ফেরস্তা তাকে ছাঁচড়াইতে ছাঁচাইতে নিয়ে যাবে ফ উল কেয়াফিন নার এমন জাহান নামে নিক্ষিপ্ত হবে তাকে জাহান নামে ফেলে দেওয়া হবে এইভাবে আর এক ব্যক্তি কারি কোরআন আল্লাহরকে শিখিয়েছি আল্লাহ তালা বলবেন তুমি মিথুক তুমি কোরআন এজন্য পড়েছিলে যাতে করে লোকে তোমাকে কারি বলে বড় কারি বড় পড়নেওয়ালা ওয়াকাতিল এবং তোমাকে তা বলা হয়েছে এখন কি হবে উমের আহি আলাহি হাত্তা উল কিয়া আল্লাহ নির্দেশ দিবেন তাকে নিয়ে যাবার এবং তাকে নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে আল্লাহ বলবেন যে তোমাকে আমি টাকা পয়সা বিষয় সম্পত্তি অনেক কিছু দান করেছিলাম বলতো তুমি কি করেছ সে তখন বলবে আল্লাগর এমন কোনো পথ ছিল না যে পথে খরচা করলে তুমি আল্লাহ সন্তুষ্ট হও আমি সেই সব পথে ব্যয় করেছি আল্লাহ বলবেন তুমি মিথোক তুমি দান করেছিলে কত সত্য কিন্তু কেন খরচা করেছিলে যাতে করে লেকাল আন্না হু দানশীল এবং উধার বহু দানি দাতা এই ধরনের নাম যাতে করে মানুষ করে এই উদ্দেশ্য তুমি দান করেছিলে অতএব আজকে তোমার অবস্থা আল্লাহ নির্দেশ দেবেন তাকে নিয়ে যাবো হবে এবং জাহান নামে নিক্ষেপ করা হবে যদি দান করে মানুষের প্রতি অনুগ্রহের প্রকাশ করা হয় তাহলে সেই লোকটা কষ্ট পায় আর এই প্রকাশ করবে তার দান বরবাদ হয়ে যাবে তাই আল্লাহ বলছে আখের যে মানুষটা শুধু লোক দেখানোর জন্য দান করে তার না তো আল্লাহর প্রতি বিশ্বাস থাকে আর না আখরাতের প্রতি বিশ্বাস থাকে তাই আমি বলছিলাম যে দান খয়াত করে অনুগ্রহের প্রকাশ করবেন না এবং মিথ্যা কষমকে সামান আদি বিক্রি করলেও চলবে না তাই বললেন তিনি শ্রেণীর মানুষ এমন হবে যাদের সাথে আল্লাহ তালাকে আমাদের দিনে কথা বলবেন না তাদের দিকে তাকিয়েও দেখবেন না তাদেরকে পাক ও পবিত্র করবেন না তাদের মধ্যে একজনরা জল ইন ফ্লামা ইনফিতারিক ফানা ইবনাসাবিন তাদের মধ্যে এক ব্যক্তি হচ্ছে এমন যার কাছে অবশিষ্ট পানি ছিল কিন্তু সেই পানি সে কোনো পথিক মোসাফিরকে দেয়নি পানি ছিল তার কাছে এখন একজন পথিক মোসাফির তার পানির দরকার পিভাশিত ব্যক্তি পানি থাকা সত্ত্বেও তার পানি তাকে সে পান করতে দেয়নি এই লোকটা বড় অপরাধী এর বড় অপরাধ তাই আল্লাহ তালাকে আমি এই লোকটির প্রতি তাকেও দেখবেন না একে পাক পবিত্র করবেন না ওয়াল্লাহুল আলিম এবং এর জন্য হবো কঠিন এবং যন্ত্রণাদায়ক শাস্তি তারপর আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বললেন কামা বাদ আল আসরে বেসিল আতিহী ফকাল ইর ব্যক্তি আসরের নামাজের পরে দাঁড়িয়েছে তার সামান নিয়ে মিথ্যা করে কসম খেয়ে বলছে সেই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই আমি সেই আল্লাহর কসম করে বলছি যে আমি এই সামানটা এই এই মূল্য পেয়েছি বা এই এই মূল্য আমাকে লোকে দিতে চেয়েছে কি তখন আমি বিক্রি করিনি আছে অনেক মানুষ দেখবেন যে কিছু বিক্রি করছে যে কোনো জিনিস আর কি আপনি যাবেন তার কাছে তখন সে বলবে আপনি হয়তো দাম জিজ্ঞেস করলেন আপনাকে দাম বলল। সেই সাথে সে বলবে যে এত টাকা আমাকে দিতে চেয়েছিল। কিন্তু আমি তখন বিক্রি করিনি বা আমি এই দামে দেয়ই নি তার মানে সে আরও বেশিই নিতে চাই আপনার কাছে পাঁচশো টাকা আপনি বললেন তখন সঙ্গে আপনাকে বলবে যে পাঁচশো টাকায় তো আমাকে দিতে চেয়েছিল কিন্তু এটা মিথ্যা কথা তাকে পাঁচশো টাকায় কেউ দিতে চাইনি। পাঁচশো টাকা আমাকে দিতে চেয়েছিল। এটা মিথ্যা করে সে বলে যাতে করে তার এই মালটা আপনি আরও বেশি দিয়ে কিনে নেন তাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যারা এইভাবে বলে আল্লাহর কসম করে যে আমাকে এই দাম লোকে দিতে চেয়েছিল অথচ আমি এই দামটাকে অধিক মূল্যে বিক্রি করাই হয় তার উদ্দেশ্য এরকম লোকের প্রতি মহান আল্লাহ রবীন্দ্র না তো পাক পবিত্র করবেন আর না আল্লাহ আলমিন তার সাথে কথা বলবেন তারপরে এই কোরআনের আয়াত পরিবেশন করা হলো যারা আল্লাহর অঙ্গীকার এবং নিজেদের শপথ কসমকে দুনিয়ার সামান্য পুঁজির বিনিময়ে ব্যবহার করে আল্লাহর সাথে অঙ্গীকার করা হয়েছে যে আমরা মিথ্যা কথা বলবো না মিথ্যা কসম খাবো না এসব অনেক অঙ্গীকার তো আমরা করেছি সেই অঙ্গীকারকে আর নিজেদের কসমকে ব্যবহার করছে কোন কাজে দুনিয়ার সামান্য পুঁজির বিনিময়ে কি হবে ভাই দু টাকা বেশি দু টাকা কম এই কসমটা যদি আপনি নাই খেতেন তাহলে হয়তো দুটাকা কম পেতেন অসুবিধা কি ছিল আপনি নে মূল্য পাবেন আপনার মিথ্যা কষম বলার তো কোনো দরকার নেই ভাই জিনিস আমার ব্যবসা করার নিয়ম দেখেন ব্যবসা করার পদ্ধতি দেখেন জিনিসটা আমার আমি এই দামে বিক্রি করব। তোমার ইচ্ছা হলে তুমি নাও না ইচ্ছা হলে না নাও এখানে কসম খাবার তো কোনো দরকার নেই মিথ্যা কষম খেয়েটা বলার আপনার কোনো প্রয়োজনই নেই যে এই এই দাম বা এই মূল্য আমাকে লোকে দিতে চেয়েছে অর্থ মিথ্যা কসম খাওয়ার যেখানে কোনো দরকার নাই। যেখানে কোনো প্রয়োজন নেই সেখানে আপনি মিথ্যা কসম কেন খাবেন তাই আল্লাহ তালা বললেন যারা মিথ্যা কসম খায় আর মিথ্যা কসমকে তাদের দুনিয়ার পুঁজির বিনিময়ে তারা ব্যবহার করে লা লামফিল আখেরা তাদের কেমতে কোনো অংশ নেই কেমতে কিচ্ছু পাবে না মিথ্যা কসমকে কাজে লাগিয়ে কিছু যে আপনি বিনিময় আর কিছু যে উপার্জন করে নিতে চান এতে কি আর হবে কতই আর পাবেন আর যতই আপনি পান একদিন তো সব শেষ হয়েই যাবে দুনিয়া তো বুঝতেই পারছেন যতই টাকা পয়সার মালিক হয়ে যায় না কেন যতই বিষয় সম্পত্তি আমার কাছে থাকুক না কেন সব কিছু ছেড়ে দিয়ে শূন্য হস্তে একদিন দুনিয়া থেকে তো যেতেই হবে অতএব রেখে আমি সামান আল্লা বলছেন ওদের আখেরাতে কোনো অংশ থাকবে না তো আল্লাহ তাদের সাথে কথা বলবেন আর না তো আমাদের দিন আল্লাহ রা আলম তাদের দিকে তাকিয়ে দেখবেন না তো আল্লাহ তাদেরকে পাক ও পরিশুদ্ধ করবেন আর তাদের জন্য হবে যন্ত্রণাদায়ক শাস্তি কেন কারণ মিথ্যা কসম খেয়ে তারা নিজেদের সামান বা নিজেদের জিনিসকে বিক্রি করার প্রচেষ্টা করেছেন আরো একটা হাদিস মদ রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত সেই হাদিসটি قال رسول قريب صلى الله عليه وسلم قال ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يندر إليهم ولا يزكيهم تين شرير مانوشة جدد سطح الله قطع بل بلنا جدد سطح الله تكيه دیکھ بلنا جدد سطح الله تكيه دیکھ بلنا برون ترى شاستي بغ بلنا اي قطع الله نبي تين بار بل لن মত বলছে এই কথাটা আল্লাহ নবী তিনবার বললেন তখন আমি বললাম তারা বড় ক্ষতিগ্রস্তা তারা কারা হে আল্লাহ আল্লাহ পাক ও পবিত্র করবেন না যাদের প্রতি আল্লাহ তাকিয়ে দেখবেন না যাদের সাথে আল্লাহ কথা বলবেন না এরা তো বড় ক্ষতিগ্রস্ত এরা কারা তখন আল্লাহ নবী বললেন তারা হচ্ছে এক নম্বরে আল মুসবেলু ইজারাহ যে তার পেন্ট পাজামা লুঙ্গি টাকু গিরার নিচে বা গ্রন্থের নিচে ঝুলিয়ে পড়ে ভাইরা আমার পোশাক পরিচ্ছদের ব্যাপারে এ কথাটাও আমাদের ভালো করে জেনে রাখা দরকার যে আপনি পেন্ট পরুন আপনি পাজামা পরুন আপনি লুঙ্গি পরুন কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এই পরাটার ব্যাপারে যে বিধানটা আছে সেটা হচ্ছে সেটা যেন টাকু গিরার নিচে না যায় যেন না ঝুলে কারণ যদি ঝুলে তাহলে মনে রাখবেন কালকে এটা আপনার জন্য স্বাস্থ্যের কারণ হবে আর একথাও ভাববেন না যেটা তো সাধারণ ব্যাপার ছোট জিনিস জি না ছোট জিনিস না আমি বারবার বলি কোন পাপকে ছোট করে দেখবেন না কোন অন্যায়কে ছোট করে দেখবেন না কোন নিষিদ্ধ জিনিসকে ছোট করে দেখবেন না বরং নিষেধকে করেছেন তাকে লক্ষ্য করবেন তিনি হচ্ছেন মহান আল্লাহ রবুল আলমিন তিনি বিরাট ও বিশাল তিনি মহান তিনি যদি বলে থাকেন যে এটা করোনা সেই কাজটা কত বড় বা কত ছোট সেটা আমার লক্ষণীয় না আমার লক্ষণীয় হবে ওই কাজটা করতে নিষেধ করেছেন কে তিনি হচ্ছেন যদি রবীন্দ্রের সাথে কেউ ঝুলায় তাহলে এরকম শাস্তি হবে আর যদি বিনা অহংকারে ঝুলায় তাতে কোনো অসুবিধা হয় না জিনা অহংকারের সাথে যদি কেউ ঝুলাই তার শাস্তি আরো অনেক অন্য হাদেশের মধ্যে বলে দিয়েছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ তাকে পাক পবিত্র করবেন না এবং তাকে শাস্তি ভোগ করতে হবে অতব এখানে অহংকার আর অনহংকারের ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে কোনো অবস্থাতেই পাজামা পেন্ট লুঙ্গি ইত্যাদি ঠাকুর গিরা নিশে ঝোলানো যাবে না তাই আল্লা নবী বললেন প্রথম নম্বরে যে লোকটির প্রতি আল্লাহ কেমতের দিনে তাকিয়ে দেখবেন না সে হচ্ছে বিক্রি করে অন্য মানুষের কাছে মিথ্যা কসম খেয়ে মিথ্যা কসম খেয়ে যদি কেউ তার সামানকে বিক্রি করে তাহলে তার প্রতিও আল্লাহ তালা কেমতের দিনে তাকিয়ে দেখবেন না তো আমার কথা হচ্ছে এই জীবটাকে মিথ্যা কসম খাওয়ার কাজে ব্যবহার না করে এর হেফাজত করার চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আজমাইন।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 उ रोड बंबर शून्य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 मोमिन बंदार निजेटी क्ष के इसलामी रंगे रंजित कर जीवन रंग धनु आज रसटाय सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी बांगल्य